السلام عليكم ورحمة الله وبركاته ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد ونبي قطد العنسار رضي الله تعالى عنه في قصة صيده الحمار الوحشي وهو غير محرم إلى آخر الحديث আমরা হজ পর্বের কয়েকটি অধ্যায় আলোচনা করেছি আমরা এখন পৌঁছে গেছিলাম যে এহরাম অবস্থায় আপনি এহরাম বেঁধে নিলেন এ অবস্থায় যে কাজগুলি নিষিদ্ধ কোন কোন কাপড় পরা যাবে না কি কি কাজ করা যাবে না এ পর্যায়ে আমরা পৌঁছেছিলাম যে স্থলচর কোনো পশু এহরাম অবস্থায় শিকার করা যাবে না কি যিনি এহরাম অবস্থায় নাই তাকে সহযোগিতাও করা যাবে না ইশারাও করা যাবে না ইঙ্গিতও করা যাবে না কোনোভাবে তাকে কোনো সহযোগিতা করা যাবে না এমনকি যিনি মহরেম না অর্থাৎ এহেরাম অবস্থায় না তিনি যদি এহেরাম অবস্থায় যারা আছেন তাদের জন্য স্বীকার করেন তবুও ওই পশুর গোষ্ঠ তো অবস্থায় খাওয়াও যাবে না তাহলে যিনি মহরম অবস্থায় আছেন তিনি তো করবেন না মহরম অবস্থায় নাই তাকে কোনো সহযোগিতাও করবেন না এমন কি যিনি এহরাম অবস্থায় নাই তিনি এহরাম অবস্থায় যারা আছে তাদের উদ্দেশ্যে স্বীকারও করবেন না তাহলে এই শর্তগুলি পাওয়া গেলে এহরাম অবস্থায় থাকা ব্যক্তির জন্য ওই গস্ত খাওয়া হালাল হবে নচেত হালাল হবে না আবু কথা দ্বারা জিয়া আল্লাহ তালা তিনি এহেরাম অবস্থায় ছিলেন না তিনি একটি কি করলেন আল হেমারুল ওয়াসে জঙ্গলি গাধা বা নীল গায় যাকে বলে কেউ কেউ বলছেন শিকার করলেন তিনি নিয়ে আসলেন নবীর কাছে আল্লাহ নবী সাহাবা ইকলাম জিজ্ঞেস করলেন ওয়াকানু মোহারিমিন সাহবা ইকলাম এ অবস্থায় ছিলেন হাল মিন কুমা আমারা কেউ তোমাদের আবু কাতাকে নির্দেশ করেছিল আশারা ইলাই বিষয় অথবা ইশারা করেছিল চোখ দিয়ে বা হাত দিয়ে বা কোনো ইঙ্গিত করে কালুলা সাহাবা একরাম বললেন যে না আমরা এমনটা তাকে কোনো সহযোগিতাও করি নাই নির্দেশও করি নাই ইশারও ইঙ্গিতও করি নাই আবকাত তিনি নিজেই একাকি সেটা স্বীকার করেছেন কালা ফাকুলু মা বা কিয়ামি ওই জঙ্গলি গাধার যে অবশিষ্ট গোস্ত রয়েছে এটা থেকে তোমরা খাও এই হাদিসটি ইমাম বোখারি মুসলিম বর্ণনা করেছেন এখানে তাহলে বোঝা গেল যে মহরেম অবস্থায় বা এহেরাম অবস্থায় নাই এমন ব্যক্তির শিকার যদি করেন আর তাকে যারা এহেরাম অবস্থায় আছেন কোনো সহযোগিতা না করেন দেখে না দেন ইশারা না করেন নির্দেশ না করেন তাহলে সেটা তাদের জন্য খাওয়া যায় পরবর্তী হাদিসে আসবে যে তার উদ্দেশ্যে এহেরাম অবস্থায় নাই এমন ব্যক্তি যিনি এহেরাম অবস্থায় আছে তার উদ্দেশ্যে যদি স্বীকার করে তবুও খাওয়ার হালাল হবে না جو يتا ردشنا كوري إخاني ردشنا بولي اللعنبي صحبادر كتبولين وان صعب ابن جسامة الليسي رضي الله تلعان أنه أهدا لرسول الله صلى الله عليه وسلم وحشية وهو بالأبواء أو بودان فرده عليه وقال إنا لم نرده عليك إلا انا حرم متفق عليه صعب ابن جسامة أو جسامة আল্লাশি থেকে বর্ণিত তিনি আল্লাহ নবী আহসাল্লা হেমার ওয়সি বন্য গাধার গ্রস্ত তিনি কি করলেন হাদিয়া সুরূপ পেশ করলেন অহবিল আবুয়া আল্লাহ আবুয়া নামক স্থানে অবস্থান করতেছিলেন সে সময় এহরাম অবস্থায় মক্কার মদিনার মধ্যবর্তী একটি জায়গা আবুয়া যেখানে আল্লাহ নবী আহসাল্লা স্লামের মা আমিনা মৃত্যুবরণ করেছিলেন আর সেখানে তাকে সমাধি করা হয়েছিল অতএব ওয়দ্দান একটি জায়গার নাম ওই আবু আবাওদ্দানে তিনি অবস্থান করছিলেন ফরদ্দাহু আলাই আল্লাহ নবী ওই সাব ইবনু দসামার হাদিয়া তিনি ফেরত দিলেন وقال এবং বললেন ইন্না লাম না রুদ্দাহু আলাইকা ইল্লা حرم আসলে তোমাকে যেটা আমরা ফেরত দিলাম হাদিয়া কারণ হলো আমি ইহরাম অবস্থা আছি সেই জন্য আসলে এই সাব ইবনু দসামাকে আল্লাহ নবী করে যেটা জানতে পেরেছিলেন যে এই হাদিয়াটা এই বন্য গাধাটা তিনি স্বীকার করেছিলেন আল্লাহর নবীর উদ্দেশ্যে তাই তিনি ফেরত দিয়েছিলেন আর আবু কাতাদ হাদিসে যেটা আমরা পেয়েছি যে তিনি শিকার করেছিলেন নিজের জন্য মহরেম অবস্থায় যারা বা এহেরাম অবস্থায় শাহাবা ইকরাম যারা ছিলেন তাদের উদ্দেশ্য নয় তাহলে যদি কোনো শিকার স্থলচর প্রাণী গায়ের মহরেম ব্যক্তি এহরাম অবস্থায় আছে সে ব্যক্তির উদ্দেশ্যে স্বীকার করে তো তার গোস্ত খাওয়া চলবে না এই হালিস ইমাম বুখারি মুসলিম বর্ণনা করেছেন তাছাড়া ইশারা যদি না করে নির্দেশ না করে সহযোগিতা না করে এবং এহরাম অবস্থায় না এবং যারা এহরাম আছে তাদের উদ্দেশ্যে না করে এই শর্ত সাপেক্ষ হলে এহরাম অবস্থায় যারা আছেন তারা খেতে পারবেন এই দুটি হালিসের দ্বারা আমাদের কাছে এটাই সুস্পষ্ট হয়ে গেল কয়লা ইশারাতি আল্লাহ তালা কয়ালাত সাল্লাম হত্যা করা রয়েছে। হেল হালাল যেখানে হালাল এরিয়া হারাম এরিয়া যেটা মক্কার তার এরিয়ার মধ্যে একে হত্যা করা যায় রয়েছে কারণ এরা ফা শেখ এরা মানুষের অনিষ্ট করে এরা খারাপই করে বুড়াই করে এই জন্য এদের সর্ব অবস্থায় হত্যা করা যায় মক্কা যাহারামের এরিয়া রয়েছে মদিরার যা হারামের এরিয়া রয়েছে এই সমস্ত এরিয়ার মধ্যে এগুলিকে হত্যা করা যায় রয়েছে আল আকরাব এর মধ্যে এক নম্বরে বিচ্ছু আর বিচ্ছু যদি হালাল হয় তাহলে সাপ অবশ্যই হালাল হত্যা করা ওয়াল হেদা চিল ওয়াল গোরাপ কাক ওয়াল ফারা এবং চিকা বা ওই যেটাকে আমরা ইদুর বলি ওয়ালকালবুল আকুর আর যে সমস্ত পশু হিংস্র যেটা মানুষকে ধাওয়া করে হিংস্র পশু সেটা বাঘ হতে পারে সেটা সিংহ হতে পারে সেটা চিতেঘ হতে পারে সেটা নেকড়ে হতে পারে এই ধরনের যেগুলি মানুষকে কতল করে মানুষকে হানা দিয়ে ক্ষতবিক্ষত করে মানুষকে হত্যা করে এই ধরনের যে সমস্ত হিংস্র পশু এগুলোকে কি এই হালাল এবং হার মধ্যে আব্দুল আব্বাস থেকে বর্ণিত আল্লাহ নবী আলাইস্লাম এহরাম অবস্থায় যখন তার গায়ে এহেরামের কাপড় পরা ছিল তখন আল্লাহ নবী আলেস্লা তাল্লাম তিনি সিঙ্গা লাগিয়েছেন শরীরের মরা রক্ত বের করার জন্যে শৃঙ্গা লাগার যে পদ্ধতি আগেছিল শিং দিয়ে টেনে বের করা অথবা এখন বর্তমান আধুনিক যুগে বিভিন্ন ওই মেশিন লাগাই দিয়ে সেটা বের করা চায় জেছে এহরাম অবস্থায় এহেরাম অবস্থায় যদি কেউ সিঙ্গা লাগায় রক্ত বের করে তাতে তার এহরামের কোনো সমস্যা হবে না হজ বা উমরার কোনো সমস্যা হবে না এটা জায়জ রয়েছে তাই রক্ত যদি কেউ ব্লাড দান করে এহেরাম অবস্থায় অথবা তার শরীর থেকে রক্ত পরীক্ষা করার জন্যে ব্লাড পরীক্ষা করার জন্য বের করে বা রক্তবাহির হয় এক্ষেত্রে তার এহেরাম নষ্ট হবে না ভেঙে যাবে না এ হাদিসের দ্বারা আমরা বুঝতে পারি এটিও বোখারি মুসলিমের হাদিস আন হমেলত الى رسول الله صلى الله عليه وسلم والقمل يتناثر على থেকে বর্ণিত তিনি বলেন যে আল্লাহর রাসূলের নিয়ে যাওয়া হলো والقمل يتناثر على আর আমার মাথা থেকে উকুন আমার মুখের মধ্যে ঝরে ঝরে পড়তেছিল এত বেশি উকুন হয়ে গেছে তিনি ইহরাম অবস্থায় ছিলেন কিছু মারা যাবে না তাই তিনি ওই মাথার যে ওকোনগুলিকে মারতেছেন না কারণ মারলে তার এহরাম নষ্ট হয়ে যাবে বা তাকে ফিদিয়া দিতে হবে ফিদিয়া অবস্থায় যে সমস্ত নিষিদ্ধ। কাজ গুলি অবস্থায় নিষিদ্ধ কার্যাদি তাহলে এহরাম অবস্থায় কোনো কিছুকে পিঁপড়া বা কোনো পোকামাকড় বা ওকোন মারা যাবে না তাই কাবন ওজরা রাজি আল্লাহ তাল আনহ মাথার মধ্যে ওকোনে ভরে গেছে एम क्यों कुल झरे झरे मुख दिए पड़ते हाजिर आल्लाकमार शरीर जो कष्ट दिखे तुम्हें कष्ट दिखे तुम्हें कष्ट दीचे धारणा करी नाई पर्या जो तुम्हार अवस्था तो, तो धारणा करते देखे आताजी दो शाह आतान তুমি কি একটা ছাগল জবা করার ক্ষমতা রাখোলা আল্লাহ বললেন যদি তুমি জবা করতে না পারো পশু একটি ছাগল বা ভেড়া দুম্বা তাহলে তিনটি রোজা রাখবে অথবা ছয় জন মিসকিনকে খানা খাওয়াই দিবে তবে এই মিসকিন অবশ্যই রাখতে হবে মক্কার যারা ফকির মিসকিন এদেরকেই হবে প্রত্যেকের জন্য অর্ধসা আড়াই কেজি পরিমাণ তাহলে জনের জন্য ছয় কেজি ছয় আর্ধে তিন অর্থাৎ নয় কেজি পরিমাণ খাদ্য মিশ্রিনকে দিলে ফিদিয়া আদায় হয়ে যাবে ছোট্ট একটা বিরতির পরে আমরা বাকি অংশ পূর্ণ করবো ইনশাল্লাহ ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ কিন্তু আমি নিরাশ না হই এটা এমনি করত মানে শান্ত জীবন যদি মানুষ ক্ষমা চায় অবশ্যই অবশ্যই ক্ষমা করে দেবেন আব্দুর রাজাক তার ভিতরে দেখা দিচ্ছি কিছু দিক নির্দেশনা রয়েছে যখনই তোমার কোনো পাপ পেয়ে যাবে তখনই তার পাশে তুমি মানে কি করে জানুন কিভাবে আমাদের ছোট বড় পাপ বইয়ে আনে আমাদের অকল্যাণ দেখুন পাপের অশুভ পরিণতি প্রতি বৃহস্পতিবার রাত আটটায় পাপ পুনঃ সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলায়। ম্যারেজ ও ডিভোর্স ও প্রবলেম হ্যাভেন ও হেল।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 জয়েন্ট ডক্টর জাকির নাহিক দেখুন অর্ধাঙ্গিনী নাতিত্বাঙ্গিনী প্রতিবার রাত সাড়ে সাতটায় সকাল সাড়ে নটায় বাংলাদেশে ইসলাম যে করে অধিকারের রক্ষা সততার সমর্থন বিরূপের খন্ডন আমি মোহাম্মদ হাশিম মাদানি অসংখ্য বৈশিষ্ট্যে পরিপূর্ণ ইসলাম সবার থেকে ভিন্ন কেন জানতে চান তাহলে দেখুন ইসলামের বৈশিষ্ট্য শুধু বাংলায় দেখুন ইসলামের বৈশিষ্ট্য প্রতি মঙ্গলবার সন্ধ্যার পাঁচটায় আপন সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় তবে এগুলি তিন প্রকার রয়েছে এই এহরাম অবস্থায় যে কাজগুলি নিষিদ্ধ কিছু রয়েছে যেটা করলে কোনো ফিদিয়া দেওয়া লাগবে না আর কিছু আছে যেটা ফি দিতে হবে এই फिदियातुल आजा अर्थात ये छागल जवा नीन रोजा रखा छह सोजी चावल दिए हल फिदिया छोटो फिदियाल बड़ो फिदिया स्वामी स्त्री जदि मिलन कर फेले स्वेच्छा जेने बुझे एहरा अवस्था हराम फेले तो हमें तारज़ बिल जाए तर स्त्री जो सम्मति था हज बिल जाए বাকি হজ তাদেরকে করতে হবে এটাকে বলা হয় ফিদিয়া কুবরা বড়ো ফিদিয়া এবং কটির ফিদিয়া তাকে হজ বাকি পণ্য করতে হবে এবং তিনি পাপ করে সেই তাকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে তাদের আর তাকে পরবর্তী বছরে তাকে হজও আবার পণ্য করতে হবে তার হজ বাতিল আর তাকে একটা উর জমা করতে হবে এই হলো বড় ফিদিয়া তাহলে ফিদিয়ার ক্ষেত্রে আমরা বুঝতে পেরেছি কেউ যদি বিয়ে করে বিয়ে করাই যায় তাহলে शुद्ध भूल करी फिर लगे ना जो भूलिथाढ़ी अनिच्छाकृत को फेले अजान से बुझे ता जे बुझे चूल केटे फिले नेटे फिले आशु शिकार करल भागर ताकि जाते माना जेधर पशु से शिकार कर पशुता जमा कर फिर दीता पवा ना जा তাহলে তাকে সেই পরিমাণের টাকা আদা করতে হবে তো এই মাসাইলগুলি আমাদের জন্য অত্যন্ত জরুরি কারণ এহরাম বাঁধার পরে আপনার অনেক কিছুই নিষিদ্ধ হয়ে যায় এখানে একটা কথা আমাদের জানতে হবে এহরাম বাঁধার ফলে আপনি সাদা কাপড় পরলেন বাইকটা পরিষ্কার করলেন ভিতরটাও পরিষ্কার করতে কথা আমরা আগেই বলেছি এহরাম অবস্থায় আপনার কিছু হালাল জিনিস স্ত্রী সবাস করা হালাল আপনার স্থলচর প্রাণী শিকার করা হালাল চুল কাটা হালাল লোক কাটা হালাল বগলের বাণিজ্যের লোম ওঠানো কাটা হালাল আপনার জন্য সেলাই করা পোশাক পরা হালাল আপনার জন্য বিয়ে করা বিয়ে করানো হালাল আপনি পয়গাম দিবেন হালাল যে কাজগুলি আপনার জন্যে হালাল ছিল এহরাম বাঁধার পরে এহরাম বাঁধার কারণে এগুলিকে খনিকের জন্য হারাম হয়ে গেল এবং একজন হাজির সাহেব এই এহরাম অবস্থায় যা সিদ্ধ। তা থেকে বিরত থাকার ব্যাপারে বড় সজাগ দেখা যায় পানুয়াল দেখা যায় অ্যালার্ট দেখা যায় তাহলে হালালটাকে আপনি হারাম করে নেওয়ার মধ্যে শিক্ষণীয় হলো যে হালালটাকে যখন আপনি হারাম করতে পেরেছেন এটাকে মানতে পেরেছেন তলে যেটা আল্লাহ রব্বুল্লা আলমিন আসলেই হারাম করে দিয়েছেন সেগুলি থেকে বিরত থাকা আপনার জন্য কতটুকু জরুরি এর মাধ্যমে এই শিক্ষা আল্লাহ দিতে চান হালালকে হারাম করেছ বান্দা प्रशिक्षण नाओ तदरिजिन ना। हरामगली जीवन तुम लंघन करबा आल्लर को बाधा आल्लाषेधाज्ञा तुम्हें उपेक्षा कर सीमा लंघन करबें जी शिक्षा ना एहराम कपड़ पड़े पुर अपनी हालालगली हराम कर कैक दिन आई करबले बुझते हमें হারামগুলিকে নিজের উপরে হারাম করে রাখার শিক্ষা আপনি গ্রহণ করলেন না কারণ হজের বিভিন্ন ধরনের শিক্ষা রয়েছে এখানে সামাজিক এখানে আত্মিক এখানে শারীরিক প্রশিক্ষণ এখানে অর্থনৈতিক এখানে বিভিন্ন ধরনের এক শিক্ষা রয়েছে ফিদিয়া আতুল আজা কি কখন দিতে হয় কতটুকু দিতে হয় আমরা জানতে পারলাম বখারি মুসলিম হাজার থেকে ফত্লা আল্লাহ মাক্কা তিনি বলেন আল্লাহ রব আলমী যখন তার জন্যে মক্কার বিজয় ডাঙ্কা যখন বেজে গেল আল্লাহ নবী হত্যার জন্য ষড়যন্ত্র করলো মক্কাবাসী অমুসলিমরা আল্লাহনবী কি অপরাধ করেছিলেন चेजन शांति हेदायतर पथ मंगलर पथ जान पथ व्यक्तिगत परिवार निजे फायदार मानुष के पथहरा दिसाहरा जरा अंधकार जहालियातर अमानसिकाते डूबे हाबुडुबु खाती अशांतिर दबानले जख दाव दाओ कर शांति दूध पीरबी मोहम्मद रसुल्लाहमतुल्ला आलमीन मक्काशी दावत करलें तावत ना ग्रहण कर तार कथा ना शुने वरुँ ताके हत्या षड़ल आल्ला नबी आल्लर इंगीते हिजत कर मदिनाई गलन सेन जालतन मदिनार मोनाफेकहुदी सहयोगित षंत्रे विभिन्न भावे, भावे शिकार हलन और एक नबीर संगे तार जुद्ध चाली गल बदल जुद्ध हलो ओहूर युद्ध हलो विभिन्न युद्ध हो गल আল্লাহর নবী আলিসাল্লাম অষ্টম হিজড়িতে তিনি মক্কা বিজয় করলেন আল্লাহ তার রাসুলকে যে মক্কা থেকে যারা ভাগিয়ে দিয়েছিল সেই মক্কায় তিনি বীর প্রবেশ করলেন এবং রাসুলের সামনে এসে মাথা নত করে তাদের অপরাধ স্বীকার করতে বাধ্য হলো আল্লাহ নবী আলিসাল্লামকে যখন আল্লাহ এই মক্কার বিজয় দিয়ে দিলেন তা আমার রাসুল উল্লা সাল্লাম ফিন্নাস আল্লাহর নবী বিজয়ের পরে তিনি মানুষের সামনে দাঁড়িয়ে গেলেন ফাহমেদ আল্লাহ আলাই তিনি আল্লাহর প্রশংসা করলেন যেই মহানবুল্লা আলমিন একদিন এই মক্কা থেকে বের হয়ে যাওয়ার জন্য নির্দেশ করেছিলেন যে এই মক্কার অমুসলিমরা নির্যাতন নিপীড়ন নির্যাতন করেছিল শারীরিকভাবে মানসিকভাবে অর্থনৈতিকভাবে প্রতিটি দিক থেকে সেই জায়গাতে তিনি ফিরে আসলেন বীরবেশে মোহানবুল্লা আলমিনের নামাতের প্রশংসা করলেন সুম্মা কওয়ালের পরে বললেন বিরাট বিশাল ত্রিশ হাজার সৈন্য নিয়ে মক্কাকে ধ্বংস করার জন্যে এসেছিল তখন আল্লাহ রবাহ আলমিন ওই তাদের হাতিগুলিকে মক্কাতে আসা বিনুত মানে मक्कार दिखे जखने मुख फिरानो हाथी आर निले चले आर जोर है ठीक चले शेष पर जो जोरपूर्वक मक्का प्रवेश कर लो अब्री अल्लाह रबीन दिल्ली अब अल्लाह रब्बुल्ला आलमीन झाके झाँके पाखी पाठ दिल प्रत्येक मुखे एकतामा बोमा और दुई पीटा তিনটা করে বোমা নিয়ে মহানব্বুলিন পাখি পাঠিয়ে দিলেন আবরাহার বিশাল সে বাহিনীকে ধ্বংস করার জন্য বিমান বাহিনী আল্লাহর দেওয়া এসে গেল আর সেই বোমা পাখি প্রত্যেকের নামে নামে একটা করে একজনের উপর তিনটা করে ছাড়তে লাগলো সব হালাক হয়ে গেল ধ্বংস হয়ে গেল আবরাহা ভাগতে থাকলো ভাগতে ভাগতে রাস্তার মধ্যে তাকে পাখি গিয়ে তার উপরে তার বমা ছাড়লো সেও মরে খতম হয়ে গেল তাই আল্লাহ নই বলেন যে ওই হাতিবাহিনীকে যে জন্য সুরা একটি ওই পাখি হাতিবাহিনীকে একেবারে পশুর সেই যে খাওয়া खाद पर बाहर दिले चूर्ण रब्बुल आलमीन मटर संगे सबके मिसिए दिले मोहबुल्लामी हाथीबा रोके दिए आज कर के दिन आल्लाह रब्बुल्ला आलमीन तरसुलमिन के मक्का जैसे भागिए दे आज यक् शक्ति तर हाथ आज यक् মমিন এবং তার রাসুলকে আল্লাহ রবীন্দ্র ক্ষমতা দান করেছেন তাদের হাতে আজ মক্কা বিজয় হয়েছে ওয়াইনাহা আলাম কানা কাকলি এই মক্কায় হত্যা যুদ্ধ বিগ্রহ আমার আগে কাউরই জন্যে হালাল করা হয় নাই ওয়াইন্মা ওয়াহিল্লাতি সান মিন্নহরিন আমার জন্যে দিনের একটি অংশকে এই মক্কায় যুদ্ধ করার জন্য হালাল করে দেওয়া হয়েছিল আশুর পর্যন্ত ওয়াইন্ন হা লান্তহিল্লা লাহাদিন বাদি আমর পরে আর এই মক্কা কাউরি জন্য আর হালাল হবে না একটা সময় মক্কা বিজয়ের জন্য আমাকে আল্লাহ অনুমতি দিয়েছিলেন আশুর পর্যন্ত আর পরবর্তী কাউরি জন্য মক্কা হালাল হবে না ফালা তুনাফফারু সাইদুহা ওয়ালা ইয়খতলা শাওকুহা ওয়ালা তাহলু এই মক্কার কোনো পশুকে তাড়ানো যাবে না এই মক্কায় শুধু মানুষ নিরাপদে থাকবেন তা না অমান দা খানা হুক খানা মিনা এই মক্কায় যে প্রবেশ করবে সে নিরাপদে থাকবে কেউ যদি কার বাবাকে হত্যা করে হারামের এরিয়ার মধ্যে প্রবেশ করে ওই হারামের এরিয়ায় গিয়ে বাবার কেশা আসের জন্যে ওইখানে তাকে হত্যা করতে পারবে না ওইখান থেকে বাইর করে নিয়ে বাইরে তার বিচার আচার হবে তাহলে মক্কায় মানুষের জন্যে যেমন মক্কা নিরাপদ এমন পশু পাখির জন্যও নিরাপদ মক্কার হারামের এরিয়ার মধ্যে কোনো পশু কোনো পাখি তাকে ভাগানো যাবে না তাকে হত্যা করা যাবে না তাকে স্বীকার করা যাবে না পশু পাখির জন্যও। মাটি যেমন নিরাপদ আকাশও নিরাপদ মানুষ নিরাপদ পশু পাখিও নিরাপদ এই বালাদুল আমিন এই আমানতের শহর যেখানে সবার জন্য সমান এখানে আল্লাহ রব্বুল আলমিন এই মাক্কার বৈশিষ্ট্যতা দান করেছেন তা আল্লা নই বললেন যে এখানে তার কোনো শিকারীকে শিকার করা যাবে না ভাগানো যাবে না এখানের কোনো কাটা কাটা যাবে না এইখানে পড়ে থাকা কোনো জিনিস নেওয়া যাবে না তবে সেটা যার তাকে পৌঁছে দেওয়ার জন্যে তাকে জানিয়ে দেওয়ার জন্য কার এটা হারিয়েছে এই উদ্দেশ্যে নেওয়া যাবে তাছাড়াও এখানের হারামের এরিয়ার কোনো কিছু হাতের মধ্যে উঠাও যাবে না আমাদেরকে জন্য আল্লাহ নিরাপদে রাখেন أقول لك ولهذا أستغفر الله لي ولكم ولسائل المسلم فاستغفروا وصلى الله على ربينا محمد وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته ज कर सकाल छटादेश जार्ताा कथ তো এই বুখারিতে উল্লেখ আছে আট নম্বর খণ্ড কিতাবুল আদাব নম্বর একজন লোক নবীজির কাছে আসলো এবং তাকে জিজ্ঞেস করলো হে রাসল সাল নবীজি বললেন তোমার মা লোকটি বলল তারপর কে নবীজি বললেন তোমার মা লোকটি আবার জিজ্ঞেস করলো তারপর কে নবীজি বললেন তোমার মা লোকটি চতুর্থবার জিজ্ঞেস করলো তারপর কে নবীজি বললেন और चार भाग तीन भाग अर्थात पचात्तर पार्सेंट जाए मायर दिखे चार भाग एक...